িল্লাহিহসালি তো নি ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لها يحتسب صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالأرض জনা বেশ মোতরম উপস্থিতাম লাখো মানুষের মধ্য থেকে নির্বাচিত করে করে। জন্নাথের বাগানের জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন এই জন্য সকলেই শুক্রিয়া আদায় করে বলুন আলহামদুল্লাহ এই দেশটা তো মুসলমানের দেশ সবাইকে আমার কথার সাথে একমত আমাদের এই বাংলাদেশে আগে আমি ময়মনসিং শহরে একটা ইসলামী সম্মেলনে বক্তৃতা করেছি আমি আইসা যখন বসলাম তখন একজন আলেম আমার সঙ্গে সাক্ষাৎ করে বলছে রুদু আমি বিডিআর ক্যাম্পের ইমাম আমি ওনাকে জিজ্ঞেস করলামকে বলে চার্জই নাই ইমাম থাকবে কোথায় থেকে নামাজের জায়গা আছে এর দ্বারা কি প্রমাণ দেশটা মুসলমানের ঠিক না ঠিক হ্যাঁ মুসলমান আমার দেশে যতগুলি পত্রিকা রামপন্থী হোক বামপন্থী হোক সকালের আলো দুপুরের আলো বিকালের আলো সব আলোতেই কিন্তু বেঙ্গের সাঁতার মতো যতগুলি টেলিভিশন সেন্টার গজায় উঠেছেন সবগুলোতে কোরআন তেলাওতের মাধ্যমে উদ্বোধন আর একটা করে ইসলামিক প্রোগ্রাম রাখতে বাধ্য হয়েছে शाखा खुलते ठीक ना बेटी हमारे जन मानुष निवाचने दादाय नामा উজুও জানে না জনসভা করার জন্য জামালপুর শহরে আসছে এখন মসজিদের না গেলে মানুষ থাকুক দেবে না থাকুক লাহা ইল্লাল নৌকার মালিক তুই আল্লাহ লাহা দানের শিশে বিসমিল্লা কিসের প্রমাণে বলতে হবে দেশটা মুসলমানের আরো শুনে রাস্তা দিয়ে গার্মেন্ট ছুটি হয়েছে মহিলারা বেলের করে যাচ্ছেন থেকে মোয়াজ সাহেব আজানের ধনী বাজায় দিল प्रमान प्रमाण शुद्ध ता बेले पड़ा हाँ डीते हाईते जादा कि जिन तक इले मैं हई ना হঠাৎ করে মামলান আবুল কাসেম সাহেব রাস্তা দিয়ে যাইতেছে দেখা মাত্র প্রমাণ লন্ডন থেকে রানা হইলাম বাংলাদেশে আসবো বিমানবন্দরে ইসাদিহি আমাদের বাংলাদেশের বহুত বড় একজন লিডার সুরঞ্জিৎ সেন গুপ্ত লব আমারও তো আমিরাত বলে ঠিক আছে তাইলে দুজন একসাথেই যাই বিমানে উঠে বসার পরে আমার বলতেছে পাইলাম আপনারে খুব ভালোই হইছে আপনারা তো আমাদেরকে মনে করেন সুরঞ্জিৎ বাবু আমাকে বলে ফিনারি জাহানি আমি হাত রয়েছি কোরআনের মুখস্থ লন্ডন থেকে বাংলাদেশ পর্যন্ত আসতে সুরঞ্জিত আমার সাথে কথাবার্তার মধ্যে অন্তত কম করে হইলেও দশ বার ইনশাল্লাহ কইছে কিসের প্রবাহ এক ডাক্তার আমার চিকিৎসা করে ডাক্তার হিন্দু ফ্রালাম আমি যে ওষুধ আপনাকে একটু পরে আমি যখন আমার খালাত বললাম সে হুজুর আমি এখন আপনাকে আরো দুই তিনটা ওষুধ দেব ইনশাল্লাহ আপনি ভালো হয়ে যাবেন একটু পরে আমাকে বলতেছে হুজুর একটু পানি খাইতে পারি পানি তার বাসা हिंदूा कि पानी क किसुक्ण दिया डे हुजूर एजाज दिले उठतेजाज कार भाषा और हजुर एन আমি ওই এজাদত শব্দটা শুই না তাকে আমি বললাম যে ডাক্তার মুখ থেকে যে সমস্ত শব্দ না সে আমার চেহারার দিকে হুজুর দেশটা মুসলমানের আপনাদের সাথে চলতে চলতে মুসলমানের শব্দ মুখ থেকে ব্যবহার হয়ে গেছে বলতে হবে দেশটা কার আজকে আমাদের যে জিনিসটার দরকার সেই জিনিসটা হলো আমাদের ভিতরে তাকুয়া নাই যদি তাকুয়াটা পুরোপুরি অর্জন করতে পারতাম গোটা পৃথিবীর আসমান জমিনের মধ্যখানে যাবতীয় যা কিছু আল্লাহ পাহ সৃষ্টি করেছেন সব আমাদের দেখলেই বই পাইত সেই জিনিসটা তো আমাদের ভিতরে নাই শুধু এই জিনিসটার অভাব এইটা যদি না বাংলাদেশের আওয়ামী লীগ ইসলাম বিরোধী নয় বিএনপি ইসলাম বিরোধী নয় হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী মসজিদ মাদ্রাসা কমিটির পরিচালক এই দেশের হাজার হাজার নেতা কর্মী আছে যাদের সম্মেলনে যোগদান করে সর্বপ্রথম আমার এই দেশকে এই দেশকে বিশ্বের মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বলে ঘোষণা করেছেন ইসলামিক ফাউন্ডেশন শেখ মুজিবুর রহমান সাহেব করেছেন ও মুসলমানেরা আওয়ামী ইসলাম বিরোধী নয় ইসলামের দুশ্মন নয় বিএনপি ইসলাম বিরোধী নয় ইসলাম বিরোধী হয়েছে যারা রাজের দেয় মুসলমান দুঃখ হয় ওই জায়গায় শীত লাগে তো গে আর শীতের দিন তো শীত লাগবেই বাস্তবতাটা বলেন শীত লাগে তো শুধু আপনাদের এখানে নয় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই ধরনের মাহফিলে যোগদান করে ধর্মের টানে আগমন করে যদি এই বাংলার মাটিতে দাঁড়ায় এখনো মন্ত্রী বলে ধর্মের নিশা আর মত গাজার নিশা হয় গুটি কয়েক নাস্তিক মূর্তাদের কাছে বাংলাদেশের মাটিও মানুষকেই যারা দেওয়া হয়নি ঠিক না বে ঠিক এই দেশ আমার এই মাটি আমার আমরা এই দেশে मुसलमाना तो जी जी के आफ्रिकार जंगल पशुपाखीरा पर्त बी कर ঠিক মুসলমান মুজাহিদেরা আফ্রিকার জঙ্গলে যায় অবস্থান গ্রহণ করেছেন চতুর্দিক থেকে লুকজন আসছে তামসা দেখতে মূলবিলাদের কান্ধায় মারব ঘনস্বর বা বুঝুন না একজন বলে প্র একটা উঁচা জাগান উপর দাঁড়াইয়া হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে বক্তৃ দা করব আশেপাশের লোকজন মাথাটা খারাপ হয়েছে আমাদের বক্তব্য কান পেতে শোনো আমরা আল্লাহ নবীর বাহিনী কোরআনওয়ালারা এইটুক জায়গার ভিতরে অবস্থান গ্রহণ করেছি আমাদের জন্য এই জায়গাটুকু সেরে তোমরা অন্যত্র চলে যাও दाँत दिया कमर दिया कतारे कतारे सबा जंगल शुरू कर ঠিক না ঠিক আমাদের বাবা হজরত ইব্রাহিম আলাইসলাম পরীক্ষা দেয় নাই আগুনের পরীক্ষা ফেল আর আমার নবী পরীক্ষা দেয় পরীক্ষা দেয় নাই আমরা পরীক্ষা দিয়েছি আল্লাহ সামনেও যদি পরীক্ষার সুযোগ আসে মুসলমান পরাজিত হবে না এক যখন বিজয় হয়েছে ইরানের মুসলমানেরা অগ্নি মিটিং ডাকছে সংসদ অধিবেশন সংসদ অধিবেশন মন্ত্রিপরিষদের মিটিং ওই মিটিং এর মধ্যে প্রেসিডেন্ট ডাক দিয়া বলছেন मदिनारे समस्त मुसलमान दुकाना कर इरान मध्य खाना दसला नदी নদীর যে ব্রিজটা হয়েছে আল্লাহর নবীর তিরিশ হাজার মুজাহে আগে ंग होमला शुरू हो ग्रीज नौका नो व्यवस्था नई कमांडर इन चीफ हजरते চোখের দিয়েছেন। ও আল্লাহ চোখের ইসারাই সবাইকে এই কথা বোঝাই সামনের দিকে পানি বড় বড় দেহ আসতেছে আল্লাহরে নবীর হজরত আল্লাহ একবারে বলে दिया दोरा को पानी दिया गुड़ा दौड़ आरम्भ कर पानी दिया जख आगमन करतेरान रेपिनी সাগরের কিনারে দাঁড়িয়েছিল মোকাবেলা করার জন্য তাদের হাতের অস্ত্র শস্ত্র সব ছেড়ে দিয়ে মুসলমানের আত্মসমর্পণ করা ফেলার পরে মুসলমান বাহিনী সাগরের পানি উঠেছেন বিনা যুদ্ধে ইরান বিজয় হয়ে গেছে জাহেদ বাহিনীর কমেন্ডার সবাইকে ডাক দিয়া জিজ্ঞাসা করেছে কোনো অসুবিধা হয় নাই আমরা যখন সাগরের মধ্যখানে আমাদের কাছে মনে হয়েছে মক্কা মদিনা সেই মরুভূমির উপর দিয়া যেন ঘোড়া দৌড়াইতেছি सागर किनारे ओ मटी पत्रने वाले हम, तू মুসলমান তাকেও তো সেই আল্লাহ আছে অতীতেও ছিল এখনো আছে সামনেও ফুল পাওয়ার ঠিক না ঠিক ও মুসলমান এখন আমার ওয়াল্ড সিং আপনারা কবেন হুজুর হাবি জুন রাসুল প্রেমিক ছিলেন ডাইরে সঙ্গে কানেকশন ছিলেন নাই বাংলার ডাকার একটা গাড় আছে সোয়ারি হাফিজ জুজুর আমাদেরকে জিজ্ঞাসা করেন লঞ্চে বসার জায়গা কোথায় আমরা বললাম হুজুর আপনার জন্যে দুতলার উপরে স্পেশাল জায়গা করা আছে হুজুর বললেন লঞ্চে নামাজের জায়গা নাই যে হুজুর নামাজের জায়গা আছে সাদের উপরে হুজুর এখন তো নামাজের টাইম হয় নাই আমরা ওখানে ফুলে যাওয়ার মত নিচে দিয়ে হাড়া দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই মাদুল ওখানে যাই দাঁড়াইছি এমন সময় দেখি কি না এই মেঘের সাজ ডাইছিল খুব আরাম লাগছিল হে তো যাই বগা যায় হাফি জুজুর দেখ সারা রাস্তা লঞ্চটাকে ডাই রাখছে অলি কারে কয় এখন তোমার তাই জড়া হইলেই রইল বড়ি लाल शाल कपुर जोरिया जिनी प्रत्येक दिन धार्जे नाम सैकुररीफ दिया কাল করবেন ওই দিনও হাসপাতালে খাদেমরে ডাক দেখায় দেখতো আমার ফাউলি সোজাও ছিল খাদেম খুঁজে হাতটি সোজা ফিরে বলছে দেখতো আমার হাতটি সোজা উচি আঙ্গুলগুলি জি হুজুর হয়েছে শক্ত বন্ধ করিয়া বলে দেখতো আমার চোখটি বন্ধ হয়েছে নিজুর হয়েছে মুখটা বন্ধ করিয়া তারপরে কইতেছে এইভাবে মুখ বন্ধ করলে বন্ধ হয়নি না ডাক্তার দেখা যায় হুজুর হয় এরপরে কইতেছে আমার মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত চাদর দিয়া ওলি বলে মুেন মাতার থেকে বিদায় গ্রহণ করেছে মুসলমান লালবাগ মাদ্রাসায় হুজুরের বুমে ঘোষণা করছেন সবাইকে জানিয়ে দিচ্ছে হাবিজুর যেন বেশ হওয়ার চেষ্টা না করে মাদ্রাসার কোন ছাত্র ছাত্র মিছিল নিয়ে বের হইতে পারবে না আচ্ছা মাথার মধ্যে যাই হাত দিছে হুজুর জোহরের নামাজ গৃহবন্দী খাজে ডাক দেয়া করে উজুর ভানের অস্ত্র আমাদের কাছে কোন অস্ত্র নাই অস্ত্রের নাই বলতে পারি যতগুলি ক্রস ফায়ার হয়েছে একটু মাদ্রাসার ছাত্র আলে মোলামা হয় নাই এর দ্বারা কি প্রমাণ করে আলে মোলামায় কারণ সন্ত্রাস করে না মহাবশ্বের বাদশাহ মোল্লা জিউন দিল্লির সম্রাট সাজাহান দিল্লি যায় মসজিদের খতিব মোল্লা জিউন বাদশাহ সাজাহানের রেশমি কাপুর ভরার শখ হয়েছে রেশমি কাপুর পুরুষের দরবারি মৌলী থাকে না কিছু দরবারি মৌলবী ছিল তো চাটুকার কি বলে সরকারি মৌলবীদের ফটোয়া চলবে ছাত্রের ফটোয়া চলবে মোল্লা জিওন যদি ফটোয়াটাতে সই না করে তাইলে বাদশা নিজের ফটোয়াটা নিয়ে মোল্লা জিওনের কাছে গেছে মোল্লা জিউন ফটো দেখিয়ে যাও মসজিদের মেম্বর বসে শুক্রবার দিন মনে করছে আমার ফককে কইব হ্যাঁ আমার কাছে একটা ফোটাইছে ফুটুয়া দেওয়ার আগে ফটুয়াটা দিতে চাইয়া কয় যে ফটুয়া চাইছে চাইছে বাচ্চা আর যে ফটো আর দিচ্ছে সৃষ্টির নামে দেব বসান্তর দেখা খায় কিন্তু ডেগের মতো হয়ে গেছে খা হাস মধ্যে লিখব বেরিয়া খাজাময়িসবার আল্লাহ আমি গিয়েছিলাম ইসলাম প্রচার করতে উদ্দিন চিষ্টির দেখ বসে গাইছিল নব্বই হাজার মুসেক তার হাতে মুসলমান হয়েছিল ইসলাম সম্মেলন খাদামুদ্দিন চিষ্টির অবদান খেজাম চিস্তি যদি ভারত উপ মহাদেশ না আসত আমরা মুসলমান ইসলাম প্রতিষ্ঠার এবং ইসলামের দাওয়ার জন্য মাসার বর্তমানে যেখানে পাশের বড় একটা সাগর আছে এটার নাম হলো আনা সাগর আনাসাগরের পাড়ায় সাথানা গ্যাস তার বিরুদ্ধে অনেক কিছু করতেছে কিন্তু আপনার কাছে হয় ঠিক কিন্তু তাকে পৃথ্বী এই মুখা মানে কি করে আর উপর উঠতে পারে আচ্ছা ঠিক আছে যদি উড়ে তাইলে কই হোক একটু পরে যে পুষে যাইতেছে আগেকার মানুষের খরম পাই দিত খরমছে খেলি সারে দিছে আর কি মতো উঠতে উঠতে যাইয়া পিতা দিয়া বেরিয়া নামাইছে কারণ পিত একবার একটা সুন্দরী যুবতী মহিলাকে দিন তৃষ্টির দরবারে পাঠাইছে দিন চিষ্টির মহিলার দিকে নজর পড়লে তার ইমান হয়ে যাবে মনুদ্দিন চিষ্টির তিরিশ পাড়া কোরআনের হাফেজ ছিলেন বসে বৈশে কোরআন তারা করতেছে এমন সময় দেখে যে কে যেন আসতেছে একটু আশ করতে পাইরা এদের আপনাদের দেশে কি সভা আনা সাগরের পানি মৌলবী এবং মৌলবীর দলভক্ত যারা তাদেরকে না খেয়েতে দিল্লিতে কোদি থাকবো চলে যাবে বুঝলেন না আর এই সাগরের পানি মৌল খাইতে পারবে না আশ্রয় এই আশ্রয় দিয়া পাঠাইছে একটু পানি আনতে খাদেন যখন গেছে সাগরের পাড়ে চলেছে একজন আর একজন দেখানি বার করে খাওয়া হইতো না ওই এলাকার ভিতরে কোন টেবল কোনো কোপের মধ্যে এক ফোড়া পানি নাই কোনো গাবি কোন বক্রিস্তনে এক ফোঁড়া দুধ নাই কোন মায়ের কোন দুধ না যে কানবাই মরি করছে জন পুলিশ দুজন দারগা একজন ওসি বেটেলিয়ান বনায়া আল্লা আল্লাহ রে সারা দুনিয়ার কাউকে ভয় পায় না দুই নম্বর গুণ হইলো কারোর সাথে খারাপ ব্যবহার করে না ঠিক না একদিনে চোদ্দ হাজার আলমিকে ফাঁসির কাস্ট চলানো হয়েছে ডাকা ভিক্টোরিয়া পার্কের এমন কোন গাছ নাই छत्ता हुसैन अहमद मदानी नाम सुनबे आलम हुसैन अहमद मदानी लाहौर को इंगज हाकिम हकीम ता जिज्ञास करें मौलाना साहेब अपनी ना कि फतवा दिए इंग्रजे मिलिटारी मुसलमान भरती हुआ हराम कत आलम हुसैन अहम्मद मदानी हा अवश्य फतवा दीछ कई हजरत मौलाना मुहम्मद अली जवाहर कतबी आलम दाड़े काट बड़ा যখন এরকম কইতেছে হজরত মৌলানা হুসাইন মোহাম্মদ মদানী রহমতুল্লাহ মোহাম্মদ জাহরের দিকে এইভাবে চক্রানা পাকায় হাত দিয়ে ইারা দিয়া বলেন খামাস আল্লাহকে हम किसकी है उत्तर दिया करें हाकिम डा मदनी महानीन कथाए दाड़ी के आंदी फ फिर मंचे जाए मुसलमान এই দেশ পাকিস্তান হইতো না পাকিস্তান থেকে বাংলাদেশে হইত দেশের জন্য রক্ত আমরা দিয়েছি কাউকে ভয় পায় انما اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون <تصفيق> الله والراكمه <أولا> سبحان الله <تصفيق> <تصفيق> <تصفيق> واعبدوا الرحمن الذين يمشون على الارض هون এত নম্র ভাবে চলে যে জমিন ও টের পায় না দিন চিস্তি যখন দেখছে যে ফুরি সাইতেছে দেখে ঠিক নম্র বাসা একটু বললাম অসুবিধাটা কি বলছে অসুবিধা কি মাটির মধ্যে বসছিল মাটি নিচের মাটি তাদেরকে ফেলেছেন জবান বন্ধ হয়ে গেছে বসার সময় যে যে দিকে তাকাইছিল মূর্থির মতো বসে আছে পিতৃ রাগে এতক্ষণ লাগে নাকি একটা বেটালিয়ান কোন মোকাবেলার প্রয়োজন হলে মোকাবেলা করে হইল মুসলিম মৌলবীকে গ্রেফতারিয়ান করতে করতে সামনের দিকে যাইতেছে খেজা মহিল উদ্দিন চিস্তি দেখা মাত্র ঠিক আগের বাসা আগের নম্রতা আগের মদর্যতা সামান্যতম কোনো কমতি নাই এবারে স্পিসার একজন আরেকজন লিসাবে দিয়ে কর আমার আগে যারাই সে অত বসাই আছে আচ্ছা আমরা একটু বসবো না কেন একটু বসেই তারপরে যা করার তো করো বাস যেই জায়গায় বসছে हाथपल <प्ति> सब जमे गे जबान बंद ना चरा सब बंद देवदार मत मूर्त मत बार आईजी सहेबी जाओ दांगा पुलिस बेटे को करके अभी एक तके आशा। आई जी तक मुस्लिम ग्रेफ्तार खराब देखा मात्र ठीक आगे शब्द आगे भाषा आगे नम्रता आगे माधुर्यता পরামর্শ <laughs> মানা মনের ভালো করে আজকেও যারা দুশ্মনী করবে তাদের সঙ্গে আল্লাহ যুদ্ধ ঘোষণা ঠিক না যেই বলছে হাত পল জীব আসো আমি নিজে যাব মুসলিম মৌলবীকে গ্রেফতার করতে যখন করতে গে বের হয়েছে নিজে মাউলবীকে গ্রেফতার করার জন্যে যাবে তার মা বাড়ির ভিতর থেকে বের হয়ে আসে সামনের দিক থেকে বলছেন বাবা পিতার কসম দিয়ে বলি বাবা পিতাস উপরুল্লা রে কসম দিয়ে বলি মুসলিম ফকিরের সাথে যদি বেঁধুবি করো বাবা তুমিও ধ্বংস হবে তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে বাবা যদিকে থাকতে চাও মুসলিম মৌলভীর কাছে যায় আমার চাও যখন ইত্তিরাজের মা এই কথা বলছেন ভাইদের ডাক দেখাম খামাইন উদ্দিন চিস্তি ডাক দিয়া বলেন যা বাবা মাফ করে দিলাম যাই বলছি মাফ করে দিলাম বলার সাথে সাথে দেখে এর আর স্তনে দুধ নাই আল্লাহর অলিমাইন উদ্দিন চিষ্টি খাদেমকে ডাক দেয়া বলেছেন খাদেম রে গড়ের কোনার মধ্যে যে আর সিটা আসে ওই আর পানি টুকুন নিয়া আনাসাগরে সাগরে দে বাদশা শাহজাহান বাদশা শাহজাহানের ছেলে বাদশা আলমগীর গোটা বিশ্বের দরবারে আজকে सब चीते बड़ा ग्रहण जो जीविका मुसलमान देखी अष्टश वत्सर मुसलमान शासन कर আগ্রার তাজমহল মুসলমানেরা বানিয়েছে ভারতের মহাদেশে এমন রাষ্ট্রপ্রধানে গেছে বুজুর্গ এতে কাজের সঙ্গে করেছেন আমার জানাজা পর্বে সাহিত্য গুরু যার ভিতরে আসে চতুর্থ নম্বর হইলো দুধে চোখ দিয়ে বেগানা কোন মায়া লোকের চেহারা কোনো দিন দেখছে লাশ সামনে গেছে হাজার হাজার আছে তাকে বলছেন জানাজা পড়াইতে পীর আ। आना। आना। बुरा मरवार समय प्रकाश कर दिए गल तुम्हारे राष्ट्रपरचाल ठीक बाले भुआर पर যুবরাজ দৌড়ায় গেছে হুজুরের কাছে আমার আব্বার বিরুদ্ধে ফটো দিছেন নাকি বল আমার আব্বা কিন্তু আপনার ফটো শূন্য পুলিশ করাইছে আপনার করত যেই কুসে পুলিশ আমার হুজুর কিন্তু আপনার সম্বাদ শুই শুইনা। হুজুরের অস্ত্র দান দিছে যে কস্ত্র টান দিচ্ছে বা তোর হুজুর সবাই লো তোর হুজুর অস্ত্র আমার রাইফেল নাই কোনা গুজুর পানির দরবারে হাত উত্তোলন করে আপনার সিংহাসন বেঙ্গে চুরমার হয়ে যাবে মানে খাদুম ডাক দেখ হুজুর ফাঁড়িয়ে আর আমরা যারা দরজায় খারা আমাদের দিকে একটা রিক্সায় না গিয়ে খারা কর মনে মনে ভাবতেছেিক্সা আইবাহর বন্ধ হয়ে গেছে রাস্তা এক ছাত্র দরায় গেছে বুস্তার মোড়ে যাই একটা রিক্সা লইছে দরজা তাইছা একটু খবর পাঠাইছে দরজার মধ্যে আসছে হুজুর উজুঘা দুট নামাজা সালানি ভিড় সময় ডাকুর রিক্সা যে পুলিশ হুজুর দল এইতো দল আর দললে আমরা হুজুরে রুম এলোয়া মায় না কোনো হুজুর আমরা যাইতে পারবেন থাক দরকার নেই বুঝলাম সামনের দিকে হাঁটতেছে আর পুলিশ হ্যাঁ তো কোনো অফিসার আছে না লেগে ধরছে না কখন তো দৌড়বর মধ্যে ওজোর খাদে মুঠছে উঠতে রিক্সাওয়ালের কত চালাও তো তোর পুলিশ আমি হবে অনেক ডিউটি করছি অনেক জায়গায় হুজুরের সময় সমাবেশে গেছি হুজুর একটু মুসাফা করে কোনো দিন একটু করছি না হুজুর যদি তাকে আমার একটু দোয়ান ব্যবস্থা করিয়া দিবে যারা আসিল মৌলানা আব্দুল উনি ওটা কাহক কিছুক্ষণ আগে হুজুরের রুমে শোয়া দিকে খেয়েছিলাম যদি হুজুর থাকে তাইলে আমি না পারবেন দোয়ানিতে অসুবিধা নাই ও তাইলে আমার একটু নিয়ে আসলে হেও চলছে লগে আর দশ পনের জন যাইতেছে দশজন মধ্যে যায় দায়নি বা আরবিতে বলে মা ইংলিশে বলে একজিট বাংলায় বলে বাহিরাজা যদি আল্লাহকে বই করতে পারো আল্লাহ একটা দৃষ্টান্ত আগে দিয়ালাই এরপরে আয়া ট্রেক্টর জমা করবেন হজরত মৌলামা ইলিয়াসমতুল্লাহ নাম শুনছে বাইশ তেইশ চব্বিশ কি আপনারা জানেন তো কি হ্যান্ডেল সন্ধার সময় মিশিল চলো চলো টাকা চলো বিশ্বাসমা সফল করছে না অনেক লোকজন তার লেগে রুপি করে তার লিগে করে আমি পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি বিরোধী যদি কোনো পীর হয় সে পীর হক পথে নাই বিরুদ্ধে হক পথে নাই বর্তমান যুগে হকের পতাকাবাহী তাবলিক জমাৎ তার মধ্যে কোন সন্দেহ নেই আল্লাহাম তাবলিক কবুল হয়েছেন বিশ্বের প্রায় অর্ধেকটা পৃথিবী আমি করেছি চটুর্দিকে গেলাম লন্ডনে মার কাজে ওখানে যায় ও শুনি ইংলিশে বয়ান করতেছে এই জায়গার মধ্যে আমর ওরে বাবা জার্মানে গেলাম সুইডেনে গেলাম স্পেনে গেলাম ওই সমস্ত জায়গায় যে এইটা গোটা পৃথিবীর বাসায় পরিণত হয়েছে শুধু কি তাই ডাকাত থেকে যত বড় দল যত বড় সংগঠন যত বড় ক্যাডারি হোক ডাকাত থেকে একটা কথা বলে দিলে জামালপুর পর্যন্ত আইতেটা শব্দে পরিবর্তন মতো সলা দুনিয়া আকারে শান্তি এই শান্তি আপনি আমার মধ্যে তাম জাহানের মধ্যে কিভাবে আসতে পারে এই বাকি নামাজের পরে আহম বয়া নেই আমার কাছে গেলাম জয়দি শব্দই আমি পরিষ্কার বলতে পারিনি আপনাদের খরচ হয়েছে তো টঙ্গি আসতে এটা অর্ধেকটা যায় দেখেন সত্যি হাজার হাজার মানুষ প্রতিদিন আলেদা মন্ত্রণালয় খুললে ভারে কিনা সন্ধ্যে ঠিক কিনা শেষ কথা আমার হাজর কুমার যখন তাবলিগের দাওয়া দেয় কামলে উঠে না তো যাইয়া কামলা কে তোমার কাজ করতেছ বাবা মানুষ কাজ করার লাগে এগুলি দরজার বাইরে থইয়া বাবা উজু করিয়া মসজিদ তুমি বইয়া আধা ঘন্টা পর্যন্ত উজু শিখাইছি মসজিদের ভিতরে শুরু কি পর্যন্ত সারাদিন শিখাইয়া বিকালবেলা সবর থেকে একটা টাকা খুলিয়া বলে বাবা একটা এক যাওলা। যাওয়া কালকে আমার কামি করলাম সকালবেলা আমি আর বাজারে যাবো না তোমরা রাত্রে বেলা বাজার সদাই করে নিয়ে গেছে খাইয়া দিয়া শুয়েছে সকাল বেলা উঠতে কামে আইছে। নানা শিখতেছে মনে মনে ভাবতেছে কিরি কাম করলাম কা এই মলসা নিলাম যে আজকে বুঝে নেব না বিকালবেলা যখন যাই উনি যখন টাকা দেয় আমার নিজেরটা করছি আপনার কাছ থেকে পৌঁছে নেব না পয়সা নিলে বৌ বছর চলবে কি দিয়া দেখেন কেমন একই মালিকের কাজ আছে এই জন্য বুঝা দিচ্ছে একসাথে কালকে আর দুই দিনের পয়সা দিয়ে দিবো আজকে কোন রকম কষ্ট করে চলো কালকে বেশি করে বাজার করে কাজ করতে পরের দিন গেছে যাই হ্যা বেলা টাকা নাই এক এক দরজাটা খুললা ডাক দিয়া কর ঘটনাটা কি বুঝলাম কিছু। দুপুরের সময় বাজার সদাই সব পাড়াই দিয়া তুমি দিন কো হ্যাঁ ডাক দিয়া কই দেখি কৌ বলে কেন তুমি যে মালিকের কাজ করতে গেছো এই মালিক তো তার বাসার চাকর দিয়া বাজার ভাড়া দিজু রাগার মুসলমানরা শেষ কথা আমার আল্লাহ বলছেন ও ইমানদারেরা তাকুয়া হাসিল কর আল্লাহ আল্লাহ এবার আল্লাহ আল্লাহ কেমনি আমার জন্য দয়া করবেন আমি আপনাদের জন্য দয়া করি আবানা আসসালাম আলাইকুমুল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم ربنا ظلمنا انت سنعبا إن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا حزابنا اللهم در جيبنا الشببنا مفكر অল্লা জানা অজানা শ্রী কি বেদাতি কুফুরি প্রকাশ্যে গোপনে যত গুণা করেছি ইয়াল্লাহ আমাদের সবাইকে নেকর বানায় আমাদের সন্তানকে কোরআনওয়ালা বানায় দা ইয়াল্লাহ আমাদের অন্তরের মধ্যে তুমি তাকওয়া প্রবেশ করায় আল্লাহ আর হামার রাহমিন দিনের থেকে আমাদের হেফাজত করো ইয়াল্লাহ দেশকে ইসলামের জন্য কবুল করো এই দেশের ইসলামের জন্য কবুল করো ইয়া আল্লাহ ইসলাম বিরোধীদের থেকে দেশকে রক্ষা করো আলিমুলকে হেফাজত করো ইয়া আল্লাহ সকল কৌমি মাদারিসগুলিকে হেফাজত করো ইয়া আল্লাহ আমাদের যত মূর্দে গান আছে সকলের কবর আজ আমরা করে দাও বিশেষ করে যাদের মা বাবা থেকে চলে গেছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও ইয়াল যারা বিমারি আছে আমাদের সবকিছুর থেকে হেফাজত করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়ার হামার রাহমিন মানুষ সূত্র জিনু ইয়া আল্লাহ প্রকাশ্যে গোপনের যত সূত্র আছে সমস্ত সূত্রের মোকাবিলা করার তহিদ দাও সূত্রের ঘাত থেকে হেফাজত করো ইয়া বাস টার্মিনালের বাইরা যার আজকে মাহফিলের ইন্তজাম করেছেন আল্লাহ তুমি তাদের দিলের মকসুদ পুরা করে দাও ইয়া আল্লাহ দিনের খাদিমাই আল্লাহ তুমি হাসরের ময়দানে দিনের খাদিম হিসেবে উঠাইয়া দিও তোমার আরো সেগা দিও ইয় আল্লাহ মুহম্মদুর রসোল্লাহামের রোজা আমাদের জন্য পক্ষ থেকে দুর সালাম পৌঁছায় দাও ইয়াল্লাহ আমাদের সবাইকে ইস্তমা পরিচালিত হইতে পারে সে তহফিক দাও সারা বিশ্বের থেকে যারা আসতেছে ইয়াল্লাহ তাদের সকলকে সহি সালামতে পৌঁছায় দিও আল্লাহুর রসুলাই দোয়া কবুল আর মঞ্জুর ربنا تقبل منا إنك أنت السميع العليم وتبع علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يسفون وسلام على المرسلين والحمد لله رب الله لعيند